أسمو وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون الدنيا بأجمل بسمة وأكون للخير العميم مثالا أسمو وأجتاز السماء جلالا বলছেন চরিত্র এটা নকল না এগুলোর চেয়েও আসরের সে বেশি গাড়ি একজন ব্যক্তি নকালে গিয়ে ব্যক্তিগত আমাদের বেশি অগ্রসর আরেকজন তার সাথীদের সাথে কারা প্রকৃতি আমাদের সাথে শ্রদ্ধা যা এগুলোতে পরিষ্কার আল্লাহ রব আল এই ব্যক্তি বেশি প্রিয় অথচ ওই ব্যক্তির সে রসালাম আল্লাহ সবচেয়ে প্রিয় ছিল আল্লাহ ঘোষণা দিয়েছেন মহান চরিত্রের অধিকার এই চরিত্র দিয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে আর মানুষের কাছেও প্রিয় হয়েছে হয়েছেন যদি স্বভাবের আর কঠিন হৃদয়ের অধিকারী হইতেন মানুষ আপনার পাশ থেকে ছটকে যেত বিচ্ছিন্ন হয়ে যায় আসলে কাজ হবে আখনার উদ্দেশ্যে আমাদের মৎস্য পৌঁছার জন্য লোকদের সাথে আমাদের জুডিয়ে থাকা এটা জরুরি লোকদের সাথে জড়ানোর সর্বশ্রেষ্ঠ উপায় হলো আখলাখের উন্নতি আর মানুষ উন্নত আখলাকওয়ালা খুঁজে শেখতে হয় না কাব পাইলে মানুষ জড়ায়া যায় এখন আমাদের উন্নতের একটা বড় অভাব সাধারণ মানুষ মানবে আলেম আলিমুল কেন অনেকে ফজিলত আলিমার ফজিলত শুনে আলিমুলহাম্মে ঘনিষ্ঠ হয় ঘনিষ্ঠ হওয়ার পরে সে উন্নত আখলাটা পায় না দেখা যায় যে মানুষের প্রতি তারা মুখাপেক্ষিত মানুষের বিভিন্ন উন্নত আকা প্রকাশ পাইতে পারে মানুষের কাছে যা আছে সেই ব্যাপারে তুমি কি হও বিমুখ হও মানুষ হো কিছু আশা করো না তাহলে মানুষ তোমার অনেকে আলেমুল আমাদেরকে কি করে কাল কালমন্দ করে আমাদেরকে দোষে সেইগুলোর জন্য অনেক ক্ষেত্রে দায়ী কারা অনেক ক্ষেত্রে দায়ী আমরা কারণ অনেকেই দেখছে যে আমি মিশতে গেছি কারোর সাথে গভীরে পৌঁছার পরে তখন তার ভিতর থেকে বিভিন্ন কদর জতা আল্লাহর জন্য এটা দাওয়াতের বড় একটা মাধ্যম দাওয়াতটা তো আসলে গুরুত্বপূর্ণ আসলে শুরুতে তো দাওয়াতটা দাওয়াতের দ্বারা ব্যক্তি মজবুত হবে দেওয়াতের মূল বিষয়টাই হলো আখলা আর আখলাকের মাধ্যমেই মানুষের ভিতরে ঢোকা যাবে আর আখলাকের সারমর্মটা কি আখলাখের সারমর্ম হল অন্যকে আনন্দ পৌঁছানো আমরা স্বাভাবিকভাবে মনে করে থাকি শুধু নরম কথা বলা বা একটু বিনয় দেখানো বা কাউকে দুই পয়সা দেওয়া এটাই কি আখ লাখের মূল বিষয় হইল অন্যকে উপকার পৌঁছানো আনন্দ পৌঁছানো অন্যকে আনন্দ পৌঁছানো বিষয়টা এটা আপনি খেয়াল করে দেখেন অনেক ক্ষেত্রে নিজের অনেক কিছু ত্যাগ স্বীকার অনেক কিছু ছেড়ে দিতে অনেক সুবিধা থেকে বঞ্চিত হইতে হবে অন্যকে আনন্দ পৌঁছাইতে এমনি ফর্মালিটি মেনটেন করা অনেকটা সহজ কিন্তু একটা প্রকৃত অন্য বাস্তব তবে আমার দ্বারা কি পাইতেছে আরাম পাইতেছে সুখ পাইতেছে আনন্দ পাইতেছে এই জিনিসটা আখলা রস আসলে সর্বক্ষেত্রে কি ছিলেন নমুনা ছিলেন আমরা বিভিন্ন বিষয়ে বিরক্ত হয়ে মদিনার মধ্যে এক মহিলা ছিল বৃদ্ধা একটু মাথা গণ্ডগুলো ছিল বেশি কথা বল একদিন কথা শোনানোর জন্য কাজ ছিল আমরা বলি কি বলতাম তোর কথাগুলি বলেন আমার সময় আছে আমি কত গুরুত্বপূর্ণ সময় আমার এই প্রকৃত ভাবে দিল থেকে উন্মতের ব্যক্তি হিসাবে আল্লাপাকের বন্ধা হিসেবে মনের মধ্যে তার একটা আজম ভক্তি শ্রদ্ধা মোমেনের প্রতি এটা আশা আশার জন্য এটা বিচক্ষণ কে নিজের চোখ বন্ধ করে দেয় আর সবচেয়ে ধোকায় পরা বৃত্তি হইল ওই যে নিজের দোষটা নিজের আসে না অন্যের দোষগুলো দেখে তার নিজের কি হয় না সংশোধন নিজের শেষ হয়ে যায় আল্লাহ পাখির নিয়ম আছে দুষ্কর্মকারী দুষ্কৃতিকারী ব্যক্তির দ্বারা আল্লাহ দিনের উপকার পৌঁছায় কাপড়ের দ্বারা পৌঁছে দোষের দ্বারা আসলে দিল থেকে যদি কে কি তাকে করে কারণ আর পরিণতি তো জানা নেই এই ব্যক্তিটা নগদ হয়তো লিপ্ত কিন্তু ভবিষ্যতে সে আল্লাহ আল্লাহ আর আমি নগত যে অবস্থায় গ্যারান্টি তো নাই মনে হয় আমার কি আছে ওই যে আবু মুসলাম হলান্ডের ঘটনা বলেছে মসজিদে গিয়া দুইঘাত নামাজ পড়ছে এমন থেকে বের করে দিচ্ছে পরে আগুন উপরে পারলো না পরামর্শ করে ওরা দেশ থেকে কী করে দিচ্ছে একটা স্তম্ভের সামনে দাঁড়ায় স্তম্ভের সামনে নিয়ে দুই রকা নামাজ পড়ছে আসলে আল্লাহ নজর তো কি থাকে আল্লাহ আল্লাদেরকে চিনে কাজ হবে মহারাজ তার অবস্থা থেকে দাঁড়িয়ে পিসাম ফিরানোর পরে জিজ্ঞাসা করছেন মানির রজন করতে পারছেন কারণ এখানে তো না দেখে বলছে যে মা ফি না আমাদের ওই সাথে আওতার তাকে কি বলতেছেন আরে উম তাকে নিজেদের সাথে বলতেছে আমাদের ওই সাথে বলতেছে বলল হিল আংতা হওয়ার আল্লাহর তুমি কিছু লোকটাম তুমি কিছু লোকটাম তার কপালের মধ্যে চুমা খাইছেন উনি নিজের বড় বুজুর্গ দেখানো তারপরে একটা মুমেন এর আজম নিজের চেয়ে আসলে যখন বেশি বড় মনে করা হবে তখন আসলে অটোমেটিক তারা ওই আচরণটা প্রকাশ করে এটা শুরু হওয়া উচিত একেবারে নিজেদের মধ্যে আমার সাথে আমার আমির আছে আমার মাঙর আছে এই দুইজনের সাথেই প্রথম কি শুরু হবে সাংগঠনিকভাবে আমার আচরণ আখলাকটা শুরু হবে উভয়ের সাথে তাও আজ কিন্তু এখানে কাম্য বোমেনের সাথে কি কাম্য তাও যত বেশি এখানে নিজের মানে হীন করতে হবে আল্লাপবাকের কাছে ততটুকু মর্যাদা শিক্ষণ কোন আচরণের কারণে আমি কি হয়ে যাচ্ছি ক্ষুব্ধ হয়ে যাচ্ছি একটা তো এসে আদলের পর্যায়ে শুধু আদল থাকলে কিন্তু ইয়া হবে না জুড়ে থাকবে না আদল্লা থাকলে তো খায়নি হয়ে যাবে বিশৃঙ্খলাই দেখা দেবে কিন্তু এরপরও কি থাকবে আমার অবস্থানটা হইতে হবে সর্বক্ষেত্রে চোদ্দো আনা গ্রহণ ষোলো আনা আদায় আঠারো আনা আদায় আমি আমার মামুর থেকে কাজ আদায় করবো কিন্তু আমার আমিরের আনুগত্য করব আঠারো আনা বিশ এই অবস্থানটা নিজের থাকে আমি যদি মনে করি যে আমার আমি তো কি করতেছে আমার থেকে ষোলোনা আদায় করতেছে আমি আমার বাংলার থেকে আঠারো আনা আদায় কি হচ্ছে না সংযোগ হচ্ছে না বিচ্ছিন্নতা হচ্ছে মনে মালুম না হচ্ছে নিজের আদায় হলো আঠারো আনা আর অন্যের থেকে জিম্মাদারি গুচল হইলো থাকা আমরা আমি যদি মনে করি যে আমি করবো বারো না চোদ্দ থেকে আদায় করবো না বিশান তাহলেই দেখা যাবে দুইটা মাথা উভয়টারই মাথা অর্ধেক অর্ধেক এখানে জোড়া লাগার ই হইলো যে আমার অর্ধেক ফলানিটার সুরতটা হইলো এটা যে আমি আদায় করব চোদ্দ আনা আঠারো শুলানা শুলানো সামনাসামনি লেগে লেগে থাকবে আদল যেটা জোড়া লাগবে না এমনটা দিবহাই দেখা যাবে শিকলের করা একটা এই বিষয়টা থাকে এই জমাতে শুনবেনা রসল সাল্লা ইসলাম মানুষদেরকে সৎকার নির্দেশ দিছে নিজে কি করছে ঘরের মধ্যে কোন কিছু অন্য আমাদের আঁকাবের কারো জাকাত ফরজ ছিল না এমন অবস্থা কেউ ছিলেন না বুজুর্গদের যে তাদের কি অবস্থা কি হয় জাকাত জাকাত এখন আলিমুলা মানে দেখেন অনেকেই তো বিশাল বিশাল সম্পদের মালিক অনেক বেশি কি অগ্রসর হওয়া বিষয়টা যদি এমন পর্যায়ে হয় এরপরে মামুর হিসাবে আবার দেখার বিষয় হইল মামুরেরও তো দায়িত্ব আছে আমির করুক কার করো কিন্তু সে আমিরের বৈধ হুকুম গুলি সে কি করে সেখানে কিন্তু শরীরের রোগ দেওয়া আছে তুমি হকা করে দাও আর তোমার যে কমতিটা আল্লাহ কাছে আমির যেটা দিচ্ছে আল্লাহর কাছ থেকে কি করে না চাইলে প্রত্যেকেই তো ইয়ার মধ্যে আমির আর কি বেশি খালেসমাম একজন কথা নাই তোর একজন আমির যিনি হবেন তিনি আল্লাহর হুকুমের অধীন এটা তো একজন হবে খালেসম প্রত্যেকে হাতি সে তো রসুন বলছেন যে প্রত্যেকে তার কমপক্ষে নিজের উপর কি আমির আছে নিজের চানের উপর আমির আছে বলুন আমরা যাওয়া আসলে রাজা প্রত্যেকে প্রত্যেকের রাজত প্রত্যেকে এখানে নিজেদের থেকে যদি আমরা আরাম পৌঁছানো আমার আমির কিভাবে আমার তাকে খুশি থাকে রসুলপ্রিতে এই জিনিসটা ইয়ে করছেন জাগা তসুল করতে কি করছে পাঠাইছে ওনাদেরকে বলে তো মুসাদ্দিক তোমরা কি করে দিবে খুশি করে দিবে তারা জিজ্ঞাসা যদি জুলুম করে ওই জুলুম করলি কি রুমোদন দিয়ে দিলেন তারা জরুম করল তাদেরকে সাবধান তোমরা মানুষের ভালো ভালো মালগুলি নিয়ে আসো না কারো আমি মনে হয় এদেরকে এর ইয়া করে দিয়েছে ওদেরকে বলছেন যে আবার এদেরকে খুশি করে দাও তোমাদের কাছে জুলুম মনে হলে তাহলে আমি এর অনেকগুলি আচরণ যেহেতু আমি সে কাজের দায়িত্ব মানে কাজ দিতেছে দায়িত্ব দিতেছে নিজের কষ্ট হবে অনেকগুলি কি মনে হবে জুলুম মনে হবে শরীয়তের নির্দেশ কি হাদিসের নির্দেশ কি আমির রে কি করে দাও খুশি হয়ে খুশি হয়ে যাবে আমির রে খুশি করে দাও আসলে আমাদের এরপরে পারিবারিকভাবে এই বিষয়টা আসলে খুব জরুরি আমাদের দিনই পরিবারগুলির মধ্যে বিষয়টা নাই আমরা নিজেরা ফেস করতেছি মানে পরিবারের মধ্যে এক লাখটা আমাদের স্বামী স্ত্রী বা সন্তান মাতা পিতা এরপরে মাতা পিতা বধূ বা এই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এদের মধ্যে শরীয়তে আখ কথা বর্তমানে জিব্রাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি কি করতে থাকছে তা দিতে থাকছে আমার মনে হয়েছে যে প্রতিবেশী কি বানিয়ে দিবে উত্তরাধিকের দিবে দিবে সম্পদের মালিক বানিয়ে দিবে আর এই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এরা শুধু প্রতিবেশী কতগুলো সূত্র এদের ঘনিষ্ঠতার প্রতিবেশী তারপরে রক্তের সম্পর্ক এই সম্পর্কের ব্যাপারে হাদিসের দিক নির্দেশনা কি যে এখানে তোমরা কি করবা ই চাল করবা অসল অসল মানে মেলায় রাখবা মেলাইয়া রাখনের সঙ্গে হাদিসে বলছে যে কেউ যদি তোমার সাথে সম্পর্ক খারাপ করে সেই সম্পর্কটাকে তুমি জোরে রাখতে করল তার সাথে সম্পর্ক জোরে রাখার পদ্ধতি দিলে কি জুড়বে আর এটাকে বলছেন রসদাম সম্পর্ক জোড়া কেউ ভালো আচরণ করে তার সাথে ভালো আচরণ করা হইতেছে এটাকে সম্পর্ক জোড়া বলেন এটা তো মুসাওয়াত সমান সমান আচরণ এখানে যদি উল্টাটা করা হয় ভালো আচরণ করে তার সাথে যদি খারাপ আচরণ করা হয় তো এটি হবে জুলুম হবে এখানে এই মুসাওয়াতটার নাম ওয়াসল না হাদিসের যে নির্দেশ সেটি হলো কি করতে আত্মীয় স্বজন সাথে ওয়াসল মিল রাখতে ওয়াসলটা হলো যে সে খারাপ সম্পর্ক সে এমন কাজ করতেছে এমন আচরণ করতেছে যেটা দেওয়ার সম্পর্ক নষ্ট হওয়ার বিষয় আর সেই অবস্থাটাকে সে সম্পর্ক ঠিক রাখতেছে এমনভাবে হ্যান্ডেল করতেছে সেই অবস্থাটাকে সেখানে এমনভাবে নিজেকে উপস্থান করতেছে এই কাজটা করতে পারবে যে আত্মীয়তার সাথে সম্পর্কটা কি করবে মিলায় রাখবে এর কি দেবে আল্লাপাল জীবনের মধ্যে তার হায়া দেবার যে তার জীবনের মধ্যে কি চায় দীর্ঘ আয়ু চায়ের শাব্দ যে দীর্ঘ আয়ু চায় সম্পদে বরকত চায় সে যেন কী করে আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখে এটা বাহ্যিকভাবে দেখা যাবে যে সে ঠকতেছে আল্লাহ পক্ষ থেকে এমনভাবে তার জন্য দরজা খুলে দেওয়া হবে যে যারা ঈর্ষা করতেছে হিংসা করতেছে তাকে নিচে নামাইতে চেষ্টা করতেছে তারাও দেখবে যে সে উপরে উঠে যাচ্ছে এটা আল্লাহপাক্যর মধ্যে তাকে কেউ নিচে নামায় রাখতে পারবেন সে উপরে ওঠেনি আর কামড়া কামড়ে গিয়ে উপরে উঠতে পারবেন পরিবারের দেখা যায় অনেকেই যৌথ ফ্যামিলিতে থাকে আসলে যৌথ ফ্যামিলিতে বিশেষ করার পরে মা বাবার সাথে থাকা ভাই বোনের সাথে থাকা এটা আসলে মনে হতে মনটা শরীরের সেবা করা কিন্তু মানে চুলা আসলে তারা বলছেন যে সংসারের মধ্যে আগুন লাগে চুলা থেকে চোরা ভিন্ন হয়ে যাওয়া কারণ শরীয়তেন কিন্তু স্ত্রীর প্রতি এই বাধ্যবাধকতা নাই যে সে তার মা বাবার সেবা করবে স্বামীর মা বাবের সেবা করবে স্বামীর এই অন্যান্য কর্ম করে দেবে এই বাধ্যবাধকতা নেই সেইটা ওই মহিলা করবে কি হিসাবে আত্মীয় হিসাবে মুসলমান হিসাবে এই হিসাবে তো এখন একটা সামাজিক রীতি হয়ে গেছে যে না এটা করতে হয় এখন করতে হয় প্রত্যেক শাশুড়ি মনে করে যে প্রত্যেক দেবরে ননদে মনে করে যে আমি এটা এর থেকে পাও না আর পাওনার মধ্যে যখন কোনো কমতি করে তখন তার উপর শুরু হয়ে যায় অবস্থা পাও নাই না আবার এর দেখা দেখে মত্যাচার তাহলে জুলুম যখন চলবে করে ফ্যামিলিতে সাথে আসবে কি করে এই জন্য যদি ভিন্ন হয়ে যায় তখন আর এই বিষয়গুলি কি হয় থাকে এক ঘরে থাকলেই এই বিষয়গুলি আসে এরপরে যদি এক ঘরে থাকে শরীরতে এইটা দিল কেন এই জন্য কারণ দেখেন তাকে তো যেহেতু স্বাভাবিকভাবে ভিন্ন চুলা থাকলেও আশপাশে থাকবে না যদি তারা মনে করে আমার তার উপর আমাদের কোনো হক নাই এইগুলো করার এরপরে যদি সেহতো একজন এরও তো মুমেন্ট সেও যদি নিজের আখ লাগ দেখায় এদের সেবাগুলো করে দেয় সামান্য সেবা ই একটু রান্না করে দিল বা একটু তার কাঁপা চোপড়ে ধরে দিলো বা একটু সেবা যত্ন করে দিল সে মনে করবে এটা তো তার হক ছিল না সে আমাকে অনুগ্রহ করতেছে আর অনুগ্রহকারীর প্রতি মানুষ কি হয় আকৃষ্ট হয় তার প্রতি আন্তরিকতা সৃষ্টি হয় এটাকে অনুগ্রহ মনে করলে সে কি হবে তার প্রতি আন্তরিক আর বর্তমানে এটা অনুগ্রহ থাকে না এটা কী হয়ে গেছে তার হক হয়ে গেছে যার কারণে এই হকের মধ্যে কমতি হইলে তার প্রতি আরো কি হয় ক্ষুব্ধ হয় কিন্তু যদি অনুগ্রহের পর্যায়ে থাকতো তাহলে যতটুকু পাইত ততটুকু দিয়েই খুশি হইতো সন্তুষ্ট থাকতো বরং আরো খুশি হইত এই মাপ কাটিতে রাখছে যে স্বামীর জন্য স্ত্রীর খর প্রশস্ত বাধ্যবাধকতা আসছে কিন্তু তার চিকিৎসা তার অন্যান্য আনন্দ ভ্রমণ এগুলির কিন্তু কিনে বাধ্যবাধকতা নেই বাধ্যবাধকতা নাই এই জন্য যে অটোমেটিক স্বামীর ইয়াতে থাকলে স্বামী এগুলি করবে কিন্তু যদি স্ত্রী মনে করি এইগুলি আমার হক তাহলে সে এইগুলির জন্য তাকে চাপ দেবে মনোমাননার সৃষ্টি হবে আর যদি স্ত্রীও বুঝে যে এগুলি আমার পাওনা না সে আমাকে দিচ্ছে তখন সে আনন্দিত হবে যতটুকু পায় ততটুকু দেওয়া কি হবে আনন্দিত হবে এই জন্য এখানে এইগুলির হক বানায়নি মুসলমান হিসাবে প্রত্যেকের প্রত্যেকের প্রতি হকাছে না তার অসহায়তর অবস্থায় যদি সে না দাঁড়ায় তার পাশে তাহলে এটা তো মুসলিম হিসেবেই তার কে হল খেয়াল বা স্বাভাবিক মুসলিম হিসেবেই তো প্রতিবেশী হিসেবেই তো তার এসে বা হকের বিষয় আসে না আসলে ইসলাম উন্নত আখলা কী দেয় লিওতাম্বিমা মাকারিমা লাখলা উন্নত চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে এখানে আসলে হকগুলো পারিবারিকভাবে বুঝ হওয়া না সামাজিকতাটা এমন বিগ্রান হয়ে গেছে যে হকগুলো কি করে না প্রত্যেকে বুঝ হওয়া না যার কারণে পারিবারিক এই ঝগড়াটা আরও থেকে যায় জুলুম যদি পরিবারের মধ্যেই চলতে থাকে এদের দ্বারা সমাজের মধ্যেই চাপ প্রতিষ্ঠিত হবে কিভাবে। পৃথিবীর মেয়ে প্রতিষ্ঠিত হবে আর মানুষ ইসলামের সৌন্দর্য দেখতে পাবে কিবা। আমার ব্যক্তির থেকে মানুষ ইসলামের সৌন্দর্যরা দেখবে আমার পরিবার থেকে ইসলামের সৌন্দর্যরা দেখবে যে ইসলামী পরিবার হলে আমার এই জমাত থেকে মানুষ ইসলামের সৌন্দর্য ইসলামী জমাতের সৌন্দর্য হলে দেখে দেখে সারা পৃথিবীর বেশিরভাগ মানুষ আসলে দেখাই বিশ্বাসী এখানে গবেষণা করে লেখাপড়া করে দলিলা দিল্লা বুঝে প্রমাণপন্থী সামনে এনে বুঝার যোগ্যতা কতজনের হয় আর সুযোগ কতজনের আছে এই জন্য ইসলাম এত কঠিন বানায় না ইসলামটা এই জন্য স্বাভাবিকেরামও কী করে নাকি কোনো পৃথিবীর কোনো এলাকার মেয়েদের দলিলা দিল্লা দেওয়া দামার দেন না প্রমাণ পেশকেরা কী করেন না দামার দেন ইসলামের রীতিও নয় ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন ইসলামের রূপটা কী করবে দেখবে মুসলমান হয়ে যাবে আর বাস্তবে হয়েছে ওইটাই ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে ইসলামের রূপ দেখছে মানুষ দলে দলে মুসলমান হয়ে গেছে দাওয়াত দিতে হবে বরং দাওয়াত না দিয়ে ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করার পরেও মুসলমান হয়ে গেছে খালিফা হিসাম তার যুগে সে ঘোষণা করছে এখন থেকে যারা মুসলমান হবে তাদের জিজিমা খাবে না মুসলমান রাষ্ট্রের মধ্যে যে এলাকায় কি হয় মুসলমানরা বিজয়ী হয় এলাকায় যদি কেউ কাফের থাকতে চায় থাকতে পারে কি দিয়া ঝিজিয়া দিয়া যতদিন কাফের থাকবে জিজিয়া দিয়ে গেলে তার কি হয়ে যাবে মুসলমানের পরে তার নেই উমাইয়া তো ইসলামী রাষ্ট্রগুলি এগিয়ে হইতেছিল উমাইয়া আমল পুরাটাই কিন্তু ইসলামী রাষ্ট্রের করেই দিকে বার্স খলিফা উমাইয়া সে দেখছে যে যে পরিমাণে এলাকা ফাঁথা হয়েছে এত লক্ষ লক্ষ কাফের এখনো রয়ে গেছে এরা প্রতি বছর কি দিতেছে এই পরিমাণ ঝিঝিয়া দিতেছে সরকারি কোষাগারে ঝিঝিয়া জমা হইতেছে আর প্রতি বছরই লক্ষ লক্ষ মুসলমান হয়ে যেতেছে তো লক্ষ লক্ষ মুসলমান হয়ে গেলে ঝিঝিয়ারা কী হয়েছে কমতেছে কোষাগারের আমদানি কীতা রাজস্ব কি কমিয়েছে কোথায় দাওয়াতীয় মুসলমান সেখানে মুসলমান হলেও কি হবে না মাফ হবে না এই ঘোষণা দিয়ে দিয়েছে এরপর মুসলমান হাঁকি থাকে নাই যেই হলো আখলাখ দিয়ে আকৃষ্ট করছেন সেটা এটা ছিল আমাদের অনেকের পরিবারের মধ্যে এই সমস্যাটা এই জন্য একটা আলোচনা আসলে এখানে যদি আমরা ইনসাফ না আনতে পারি বিষয়টা কঠিন কিন্তু সারা পৃথিবীর অবস্থার পাল্টা ইসলামী না যেমন সেই কঠিনের চেয়ে কি বাপের সেবা কোন জায়গায় মা বাপের সেবা ইয়ার চেয়ে আরো বেশি জরুরি সাদেব নাবি কস মার খুব বাধ্যগত ছিলেন মুসলমান হাজার পরে সাদেব নাবিক মুসলমান হয়ে যাওয়ার পরে মা বলছে আমার সন্তান আমার যেমন অনুগত বাধ্যকতা আমাকে যে পরিমাণ ভালোবাসে আমি যদি কোনো বিষয়ে জেদ ধরি তাহলে সে আমার জেদ কী করবে পূরণ করবে তা মা বলছে তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো খাবার স্পর্শ করবো একদিন দুই দিন তিন দিন মা না খায় অসুস্থ হয়ে যাচ্ছে চাঁদের মেয়ে আজকে বলছে আম্মা আমি আপনাকে ভালোবাসি এবং সবচেয়ে বেশি ভালোবাসি তখন মা বলছে যে মাতা পিতা আমাদেরও মাতা পিতার হেদমত সেবা তাদের সাথে বেয়া বিজানি কি হয়ে যায় এই একটা কি থাকে মনের মধ্যেই আপনি কিন্তু শরীয়তের হুকুমের সামনে আসলে শরীরতের হুকুমটাকে যদি রক্ষা করা হয় তখন দেখা যাবে যে বাস্তবে ইনশাল্লাহ এদের সুফলটা নগদ একটু অতিক্ততা আসলেও একটু মা বাপ একটু অসন্তুষ্ট হইল পরে দেখা যাবে সন্তুষ্ট হবে মা বাপু আর নগদ শরীয়তের হুকুমটাকে লঙ্ঘন করে মা বাপের খেয়াল রাখলে বা আবেগের প্রাধান্য দিলে দেখা দেবে এই জটিলতা আর এই ঝামেলা এটা থেকেই যাচ্ছে থেকেই যাচ্ছে একসময় দেখা যাবে যে এই সম্পর্ক নষ্ট তো হয়েছে হইছে এটা আসলে যদি স্ত্রীর ওইভাবে আসলে মূল বিষয়টা বোঝে ইসলামটা বোঝে ইমানটা বোঝে দায়িত্বটা বোঝে একটা অসুস্থ মা না এটা অসুস্থ মার একটা প্রতিবেশী মহিলা অসুস্থ সে নিজের রান্নাবান্না ঠিকমতো করে কি করতে পারে না খাইতে পারে না তখন একটা মুসলিমা হিসাবে এর কি দায়িত্ব তার সেবা করলে নিজের জানা একটা মুসলিমান একজন মুসলমান হিসেবে কি দায়িত্ব তাকে এইভাবে ধুকে মরতে দেওয়া না তার সেবা যত্ন করা আসলে এই বিষয়টা তার নিজের বুজ থেকে তো জরুরি তার চাপায় দিয়া না এটা হচ্ছে এর বন্দিগি এই মহিলার এবাদত বন্দীগী মুজাহিদদের খেতে করা কি কথা লাগবে বলে একটা মুসলিমের জন্য যদি তার এতটুকু দরদ না থাকে আসলে এটাই তো আখ লাখটা এখানে যে তার এবাদতবন্দিগীর মূল্য নাই এই আখ লাখের সামনে সে যদি আখ লাখটা দেখায় তো আর এবাদতবন্দিগুলি না করতো তাহলে তার জন্য বেশি ভালো ছিল আমাদের ভাইদের মধ্যে একজনের আমাদের মাদ্রাসা লেভেলের মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসায় পড়ছে মহিলা মাদেশ পড়ছে পড়ার কারণে মাছালাগুলি জানছে যে শ্বশুর শাশুড়ির কি করার ইয়া হক মানে তার ইয়া নেই জিম্মা জিম্মাদারি নেই সে গেছে আর ইয়া হয় সে ধর হয়নি স্বামী ধৈর্য ধারণ করছে এর আসলে মারাত্মক সুস্থ হয়েছে একটা পায়েও স্বামী দেয়া আমার পরে হ্যাঁ নিজেই বলছে যে আমার আসলে এইভাবে কানুন ফিট করার কি হয় নাই ঠিক হয় পরে সে চিকিৎসা করছে পরে আবার সংসার কি হয়ে গেছে জোর তার একটা চুলা দিবেন তাকে খাবার দিবেন বের হো অনুমতি নেই জীবনে বেরোতে হবে এনেই থাকতে হবে সে যখন নাকি চলতে চায় তখন আপনার কাছেও কানুন আছে আপনার আছে। তার ঘরের মধ্যে তালা দিয়ে থিয়ে দিবেন তাহলে দিয়ে বলতে ঘরের চাবিও তার কাছে থাকব বাথরুমে যাবে গোসল যাবে ঘরে থাকবে পাক করবে বা পাক না করে রাখ যদি আগে বাসায় যদি নিদের বাড়িতে পাক করে খাওয়ার থেকে থাকে তাহলে পাক করে স্বামীরা পাক করে দেওয়ার দরকার নেই কিন্তু বের হইতে পারবো না বছরে একবার মা আইসা দেখা করে ধর্মমতি। অনুমতি বছরে একবার তোমার তোমার এখানে আইসা তোমার কি করে দিতে পারবে আত্মীয় না শেষ ফোন প্রশ্ন আসেন মানবে সে তখন আপনার জন্য তাকে তাহলে বিষয়টা আপনি আলাদা হওয়ার আপনার থাকলো না দেখেন ইসলামে কি একটা ইয়া দিছে যে স্বামী স্ত্রী দুইজন এর মধ্যে যদি কি হয়ে যায় একজন মুসলমান হয়ে যায় আরেকজন কি থাকে কাপের থাকে তা যে এখনো বিবাহ কি নাই। তুমি কি হোসিম হুসলিম হ যদি না হয় এবার বিবাহ ভেঙে গেছে বিবাহ ভাঙ্গার কারণটা কি ইসলাম গ্রহণ করা না না করা না করা এখনো বিষয়টা এমনই তাকেও ওই হকটার পর্যন্ত সীমিত রাখলে দেখা যাবে বোঝাই এটা তো হইলো একটা আমাদের মানে নির্দিষ্ট একটা ইয়াতে চলে আসছি যে আসলে মূল বিষয়টা হচ্ছিলো আমাদের যে প্রত্যেকেরই কী হইতে হবে আখলাখ ওয়ালা হওয়া এই স্ত্রী আখলাখ ওয়ালা হবে স্বামী আখলাখ ওয়ালা হবে এবং আখলাখটা কী এইটা স্ত্রীরও বুঝবে স্বামীও বুঝবে ননদেও বুঝবে শাশুড়িও বুঝবে সবাইকে বিষয়টা আসলে বোঝায় দেওয়া দরকার যে কি। কী শাশুড়িও জুলুম করে যখন শাশুড়ির ক্ষমতা থাকে স্ত্রীও জুলুম করে যখন স্ত্রীর ক্ষমতা থাকে ননদেও জুলুম করে যখন ননাদের কি থাকে ক্ষমতা থাকে আবার এরাই মজলুম হয় এরাই কি হয় গিয়ে আরেক জায়গায় গিয়ে এই জন্য তাদের এই আখলাটা বোঝা দরকার যদি এই আখলাখটা পারিবারিকভাবে বুঝতো তাহলে পারিবারিক পরিবার গুলি কি হয়ে যেত আর বুঝবোধ হইতো ইয়ে হইত আরো সুন্দর উন্নত হইত আর জাননাতে যাওয়ার জন্য আখেরাতে অগ্রসর হওয়ার জন্য এটা জরুরি রাবিয়া ব্রী হয়ে দুধবন্দি গীতে আসলে আগাইতে পারবে না এই ধোঁকাটা আমার মনে হয় সৎকারিদা করা দান করা নিজের অলঙ্কার সন্তান আদি ঠিক আছে কিন্তু ওই আখলাকি বিষয়গুলির মধ্যে কমতি বলতে দেখা যায় যে এইগুলির মধ্যে একশো ভাগের দুইশো ভাগ করে ওখানে শৈন্য দশমিক পার্সেন্টও করে না এমন পর্যায়ে গা পয়সা থাকে জুলুমের মানে জুলুম করতে থাকে আসলে দেখো জুলুম করতে থাকে দিন মনে করা